হজরত আবু ওসমান রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন যে আমি একবার সালমান ফার্সি রাদি আল্লাহ তালাহের সাথে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম সালমান গাছের শুকনো একটি ডালকে ধরে সেটিকে নাড়াতে লাগলেন এমন কি সেই ডালের সবগুলো পাতা ঝরে পড়ল তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আবুসমান তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি এই কাজটি কেন করছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কেন করলেন তিনি জবাব দিলেন আমি একদিন রাসুলসাল্লাসাল্লামের সাথে একটি গাছের নিচে অবস্থান করছিলাম রাসুল সাল্ল্লাহ আলিহাসাল্লাম গাছের শুকনো একটি ডালকে ধরে এভাবে নাড়াতে থাকলেন আমি অপলক দৃষ্টিতে রইলাম আস্তে আস্তে সেই ডালের সবগুলো পাতা ঝরে পড়লাম আমাকে লক্ষ্য করে বললেন হে সালমান তুমি আমাকে জিজ্ঞেস করো আমি এই কাজটি কেন করছি আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ এমনটা কেন করলেন তখন রাসুলসাল্লিহুয়াশাল্লাম আমাকে জবাব দিলেন কোন মুসলিম ব্যক্তি যদি সুন্দরভাবে ভাবে করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তাহলে তার শরীর থেকে তার গুন গুলো এমনি ভাবে ঝরে পড়ে যেমনি ভাবে এই শুকনো পাতা গুলো ঝরে পড়লো এমনকি তার শরীরে কোন গুণাহ অবশিষ্ট থাকে না তারপর রাসুলসাল আলিমাসাল্লাম কোরআনের আয়াত করলেন ইনাল দিনের দুই প্রান্তে ও রাত্র ভাগে নামাজ আদায় করো নিশ্চয়ই ভালো কাজ গুণাহকে দূরীভূত করে দেয় আর উপদেশ গ্রহণকারীদের জন্য এর মাঝে উপদেশ রয়েছে